শুনতে শুনতে শেষ হয়ে গেল আহসানুল্লাহ মুন্নার হামনাথের চমৎকার আয়োজন বন্দনা যাদের কণ্ঠে সুশোভিত এ অ্যালবামটি তারা হলেন জাতীয় পর্যায়ের স্বাধীন পদকপ্রাপ্ত শিল্পী শাহিন আলম রায়হান ফারুক বাকি বিল্লা ইলিয়াস আমিন সাইফ আল হাসান আর উপস্থাপনায় ছিলাম আমি ইয়াসিন হায়দার